আবু হা রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন দিতে বের হলে আমি তার অনুসরণ করলাম। আর তিনি এদিক ওদিক চাইতেন না যখন আমি তার নিকটবর্তী হলাম তখন তিনি আমাকে বললেন আমাকে কিছু পাথর কুড়িয়ে দাও আমি তা দিয়ে শৌচকার্য সারব বা এ ধরনের কোনো কথা বললেন আর আমার জন্য হাড্ডি বা গোবর আনবে না তখন আমি আমার কাপড়ের পচায় করে কয়েকটি পাথর এনে তার পাশে রেখে अभी तार निकट होते चर गलम प्रयोजन मिटे सेगलो कजे लगा